ইবনু আব্বাস রজিআল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবীর সাল্লাহ সাল্লাম মগরীব ও ইশার সাত রাকাত ও জুহর ও আসরের আট রাকাত একত্রে আদায় করেছেন